মানবতা সমাধান আশা করি আপনারা ভালো আছেন কাদের পথে চলা যাবে না এতদিনে নিশ্চয়ই এই আহ্বানটি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ মকদুব আলাই হিম যাদের উপরে আল্লাহর গজব পড়েছে তাদের পথে চলা যাবে না দলিন যারা পথ হারিয়ে ফেলেছে পথ হারিয়ে যাহার দিকে চলে গেছে তাদেরও পথে চলা যাবে না তাহলে আমাদেরকেও গজব নিতে হবে যাহার নামে যেতে হবে নাউজ বিল্লাহ আমরা তো যেতে চাই জানতে পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পথ হারানো যাবে না দুনিয়ার ব্যাপারে তো আপনি বুঝেন যেখানে যেতে চাচ্ছেন সেখানটার পথ যদি আপনি হারিয়ে ফেলেন আর সেখানে যাওয়া হবে না বিপরীত পশ্চিমে আপনার মঞ্জিল পূর্ব দিকে চলে গেলেন আর পাবেন না ওই রাস্তা ওই মঞ্জিল খুঁজে পাবেন না ঠিক জান্নাতের পথ আর জাহ্নামের পথ একেবারে বিপরীত একটা যদি পশ্চিমের রাস্তা একটা পূর্বের রাস্তা আপনি পূর্ব দিকে যতই যাবেন পশ্চিম থেকে ততই দূরে আরো দূরে বহু দূরে চলে যাবেন আর ফিরেও আসতে পারবেন পথ বড় মারাত্মক জিনিস এই পথ চিনতে হবে বুঝতে হবে তাহলে আমরা মুসলিম আমাদের একটা সংস্কৃতি আছে আমরা ইমান দিয়ে একটা সভ্যতা নির্মাণ করেছি ইসলামকে দিয়ে একটা সভ্যতার জন্ম আমরা দিয়েছি আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম একটি সভ্যতা নিয়ে এসেছেন একটি সংস্কৃতি নিয়ে এসেছেন একটি জীবন ধারা স্টাইল নিয়ে এসেছেন এটা জান্নাতিদের লাইফ স্টাইল এটা যাবে এক দিকে। দাঁড়িয়ে যাই নফল সলাত আবার অসক্তের সময় হয়েছে ডাক এসেছে রব্বর আলমিনের দিক থেকে আমাকে যেতে হবে মসজিদে দুনিয়ার সব ফেলে এই অশান্তির দুনিয়া গাদামাটির দুনিয়া ভুলে গিয়ে আমি রাব্বুল আলমের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে যাব তার সাথে কিছু কথা বলে আসবো মনের কিছু আকুতি মিনতি ব্যথা বেদনা সেখানে প্রকাশ করে আসবো দুনিয়ার কষ্টের অভিব্যক্তি জানিয়ে আসবো কিছু অজয়ালত করত আইনি সলাহ আমার নয়ন জীবনে শান্তি রাখা হয়েছে সলাহতের মধ্যে মাজের মধ্যে বলতেন এটা আমাদের লাইফ স্টাইল আমাদের জীবনধারা এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের ফ্যাশন প্রিয় দর্শক এজন্য যারা জাহিমে যাবে পেছন দিকে চলে যাবে আ যারা জান্নাতের দিকে যাবে সামনের দিকে যাবে তারা কি এক হতে পারে কিভাবে এক দল যাচ্ছে দক্ষিণ দিকে আরেক দল যাচ্ছে পুরো উত্তর দিকে টোটাল বিপরীত আমি দক্ষিণে যেতে চাইলে আমি উত্তরে কীভাবে যাবো আবার উত্তরে যেতে চাইলে দক্ষিণে কীভাবে যাওয়া হবে পশ্চিমকালেও না উপরের দিকে যেতে চাইলে তখন কি নিচের দিকে যাওয়া সম্ভব আমি তো উপরের দিকে যাচ্ছি জান না উপরের দিকে আমি উপর দিকে যাচ্ছি আর যারা যাহান নামে তারা নিচের দিকে যাচ্ছে সুম্ম রাহু আস পালাস পেলিন আমি এই মানুষকে হীনদের হীনতমে নিচদের নিচতমে নামিয়ে দিয়েছি আবার কাউকে যারা পণ্যবান উপরের দিকে যাবেন তিনি আবার নিচের দিকে যাবেন কি করে এই জন্য নবীজি বলে দিয়েছেন জাহান্নাবীদের পথ অনুসরণ করা যাবে না নিচের দিকে যাচ্ছে তুমি তো উপরের যাত্রী যেমন নবী সাল্লাম বলেছেন ছয়শ বম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস টি সাহি বলেছেন তোমরা জুতা পরে সালাত পড়ে না তোমরা জুতা পরে সালাদ পড় নাল্লাম সাহাবিরা সবাই জুতা পরে সালাদ পড়তেন মসজিদে নবির মধ্যে জুতা পায়ে রেখে সালাত পড়তেন জুতা পায়ের ভূষণ রাবলে আলমিনের ধরারে দাঁড়াচ্ছেন পায়ের অলঙ্কারটা পায়ের ভূষণটা রাখা উচিত না যেমনটি সাত নম্বর সুরে আল্লাফের একত্রিশ নম্বর মসজিদের কাছেই তোমাদের সাজ সজ্জা যা আছে এগুলি সব গ্রহণ করো এগুলো লাগিয়ে মসজিদে যাও তাহলে পায়ের দোষ কি পায়ের কেন জুতা থাকবে না পায়ের পদভূষণ কেন থাকবে না ভূষণ যদি থাকে দেহ ভূষণ যদি থাকে পদভূষণ থাকবে না কেন সেটা তো ভূষণ একটি অফিসে যেতে আমরা তো শু একেবারে সুন্দর করে ভালোভাবে আমরা সুটাকে দেখে নেই ঠিক আছে কিনা কালার ঠিক আছে কিনা সুন্দর করে তারপরে অফিসে ঢুকি আল্লাহর অফিসে যেতে সু লাগবে না স্যান্ডেল লাগবে না জুতা লাগবে না এটা স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয় হলো এখন তো মসজিদ গুলো সব এমন পাকা মোজাইক করা টাইলস করা মার্বেল পাথরে মোড়ানো যে জুতা চলে না তারপরে যদি কারো জুতা নতুন হয় একদম পরিষ্কার হয়। দিয়ে সালাত নির্দেশ জুত ভাবে নামাজ পড়া ইহুদিদের স্বভাব আজকে কি দুর্ভাগ্য আমাদের জুতা পায়ে দিয়ে ফরজ সালা পড়ছি না কোন নফল সালা পড়ছি না। এমন কি জানাজার সালা যেটা মাঠে হয় সেখানে তো অন্তত জুতাটা পায়ে দিয়ে জানা যা সালাদ টা পড়তে পারি সেখানেও জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় আর কেউ বা সামনে বা পেছনে রাখে কি অজ্ঞতা হয়ে বিভিন্ন দিক থেকে এজন্য কঠিন নির্দেশ দিয়েছেন তারা মুজার মধ্যেও সালাত পড়ে না পায়ে মুজা রেখে সালাত পড়বা জুতা স্যান্ডেল রেখেও সালাত পড়বা যখন যেটা পাওয়া যায় মোজা খোলার কোনো দরকার নেই পুজো করে যদি মুজা পরা হয় তাহলে যিনি মুকিম বাড়িতে আছেন তিনি একদিন এক রাত তিনি মুজার উপরে মাসে করতে পারবেন মুখ হাত মাসে করার পরে পায়ের মোজার উপরে শুধু আটটা বোলালেই হয়ে গেল কত সুন্দর সুবিধা তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হওয়ার কোনো সুযোগ নেই তাদের বিপরীত স্রোতে আমাদের যেতে হবে যেমন দেখুন আরেকটি বিষয় আমরা রোজা রাখছি ইহুদে খ্রিস্টানরা রোজা রাখে এখন তাদের মতো হয়ে যাচ্ছে কিনা পুরোপুরি এই জন্য একটু আলাদা হতে হবে আমাদের সেটা কি ইহুদে খ্রিস্টানরা রোজা তো রাখে সাহারি খায় না তাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে সাহারি খাওয়ার বিধান দিয়ে দেয়া হলো তোমরা সাহারি খাও সে খাওয়ার মধ্যে তোমাদের দৈহিক বরকত শেষ সাথে খেয়েছ শরীর চাঙ্গা থাকবে একটা বরকত হলো আবার ইহুদি খ্রিস্টানদের বিপরীত হয়ে গেলে আর একটা বরকত হলো তাদের মতো হবা না তাদের থেকে যত দূরত্ব বজায় রাখতে পারো ততই তোমাদের ভালো কারণ তারা মাকদুব আলাই এবং দল লিন তাদের উপরে গজব পড়েছে তাদের আরেক দলের উপরে যাচ্ছে আরেকদিকে সেটাই সেজন্য নবী সাল্লাই সাল্লাম বলেছেন হসেমা বাইনা সিয়াম উখলাত আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া তারা খায় না আমরা খাই আলহামদুলিলক্যটা জীবন বোধ মূল্যবোধ সংস্কৃতিতে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাচ্ছে। ইহুদি মেয়েরা যেমন চলছে আমাদের মেয়েরা অনেক মেয়েরা ওইভাবে চলা শুরু হয়েছে ওরা বাইরে যাওয়ার সময় মাথায় কোনো স্কার নেই মুসলিমদেরও অনেকে আছে মাথায় মিশে যাওয়া হল দেয়া এটা জাহার নামের রাস্তা আর মাথায় আপনি রবানা দিয়ে কি জান্নাতের দিকে যেতে পারবেন পারবেন না একদিকে যেতে হবে এটা বিপরীত রাস্তা দুটা একসাথে চলে না যেকোনো একটা নিতে হবে প্রিয় দর্শক তাহলে দেখতে পেলেন রোজার মধ্যে একটা পার্থক্য রচনা করা আছে দেখুন আরেকটি হাদিস নিয়ে এসছিউদ দু হাজার তিনশো নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিস অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস অর্থাৎ এর অর্থ হল দিন ততদিন বিজয়ী থাকবে শক্তিশালী থাকবে যতদিন মানুষ ইফতার সাথে সাথে করবে তা তাড়াতাড়ি করবে কেননা খ্রিস্টানরা বিলম্বিত করে অন্ধকার করে তারপরে ইফতার করে কাজ দিন শক্তিশালী হওয়ার কথা শক্তিশালী হওয়ার একটা বিষয় এখানে লুকিয়ে আছে প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও আসছে ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল আমি সংগ্রাম প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় स्त्री के घृणा ना कर मुस्लिम द्वित खंड विवाह हादिर संख्या तीन हजार चारश उन रास्त सारा पृथ्वी जाहार आल्लाहमत राग के पार कर जर पद चला जाने दर्शक जे हादीशी एक अबूदाओ বর্ণিত ওরা বলে আল্লাহ তো বলেছেন সোম্মা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত রাত পর্যন্ত রাত আসা পর্যন্ত রাত আসা পর্যন্ত রোজা কন্টিনিউ করো রাত আসছে রোজা শেষ কেউ যদি বলে তুমি চিটাগাং থেকে যাও চলতে থাকো ঢাকা পর্যন্ত চলবা ঢাকা আসছে চলা শেষ রাত কাকে বলে নবী সালাম থেকে সব বোখারিতে এসছে আকবর আল্লাহ মিন হা হুনা ও আকবর মিন হা হুনা অগরাব শামসুকর সিম যখন পূর্ব দিক থেকে রাত আসে থাকবে পশ্চিম দিক থেকে দিন চলে যেতে থাকবে এবং সূর্য অস্ত চলে যাবে তখনই রাত হয়ে গেল অর্থাৎ রোজাদার তার ইফতারের সময় ঢুকে গেল গেলাম রাতের সংজ্ঞা দিয়েছেন এটা রাত আসলেই রোজা শেষ তখন এক শ্রেণীর লোকেরা তারা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে তারা জাহান্নাবীদের পথ মাকদুব আলাইহিমদের পথ ধরেছে গজবপ্রাপ্ত এবং ইব্রান্তদের পথ ধরেছে মাগরীবের বহুক্ষণ পরে তারা ইফতার করে আলী আল্লাহ রসুলের চেয়ে বেশি পণ্ডিত কেউ হলে তার কপালে বড় দুর্ভাগ্য আছে আল্লাহ রসুলের মত দেওয়া যায় না তার কথার উপরে কথা বলা যায় না তার উক্তির উপরে উক্তি করা যায় না স্পষ্ট বলেছেন একবারে প্রথম আয়াত থেকে ইয়া ইহল্লাহ দুই নম্বর আয়াতটিতে আল্লাহ বলেছেন নবীর আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ করো না আওয়াজ বড় করো না বড় কলায় তার সামনে কথাও বলো না তা বতর আমার লোকময় তোমাত তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তুমি টেরই পাবে না বলেছেন রাত এসে গেছে সূর্য অস্ত গিয়েছে সাথে সাথে ইফতারের সময় হয়ে গেছে এখন একজন যদি বলে সূর্য অস্ত গেলে ইফতারের সময় হবে না ঠাক্টা আটা বাঁচতে হবে এমন রিক্সের মধ্যে সে এসে গেল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা কিছুতেই যাতে মকদুব আলহিম এবং দলিনের পথে না চলি এদের পথে চলা যাবে না আমাদের এ সামান্য ইফতারের একটি বিষয় কত গুরুত্বপূর্ণ যে ইহুদি খ্রিস্টানদের মতো ইফতার যাতে না হয় মুসলিমদের মতো জাতি ইফতার হয় এতে ইসলামের বিজয় আছে এভাবে ছোট ছোট জিনিসগুলি একটা একটা পয়েন্টে পয়েন্টে ইসলাম এগিয়ে যেতে যেতে সব পয়েন্টে এগিয়ে আসে এটাই তো নিয়ম ক্ষুদ্র বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়িতলে মহাদেশ সাগর অতল ছোট ছোট করেই তো বিশালতায় যেতে হয় প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র বিষয়ে যদি ইসলাম হেরে যেতে থাকে তাহলে তো বড় বিষয় হেরে যাবে বাসির আব্দুল স্ত্রী লাইলা বলছেন যে আমি ইচ্ছে করলাম মাইনি আমি সমল মেসাল্লাখানে ইচ্ছে করলাম এক না কার আমি দুই দিন রোজা রাখবো মাঝখানে কোন ইফতার করবো না বাসির আমাকে নিষেধ করলেন যে না এইভাবে রোজা রেখো না এমন তিনি বলেছেন যে রসল্লা সাল্লাহাম আমাকে এভাবে কন্টিনিউ রোজা রাখা থেকে নিষিদ্ধ করেছেন ইফতার বিহীন থেকে এবং নবীজি বলেছেন নাগায়ে দুই দিন রোজা রাখে তোমরা ওদের মতো করো খ্রিস্টান হল আল্লাহ তাদেরকে এটা আদেশ করেন নাই ওরা মন গোড়া বানিয়ে নিয়েছে মন গোড়া কাজ করার নাম তো না এবাদত হলো আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করার নাম ইবাদত অর্ডার পালন করার নাম ইবাদত আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত যেটা আমি তৈরি করেছি এটা তো আল্লাহর হুকুম নয় অতএব এটা ইবাদত হবে কি করে এই জন্য তিনি বলেছেন হাদিস একুশ হাজার আটশো বান্ন নম্বর হাদিস হাদিসটি সাহি যে তোমরা রাত পর্যন্ত সিয়ামকে কন্টিনিউ করো রাত হয়েছে আফতেরু অর্থাৎ সূর্যাস্ত গিয়েছে আফতেরু দেখতেমাদতের মতো মানুষ ধোকা খেয়ে যায় মনে করে সমস্যা কি আমি তো ভালো কাজে করলাম নজবিল্লাহ এটা করা যাবে না দেখুন আরেকটি হাদিস আনাসেল মালিক নদী আল্লাহ তালনে বলছেন কিভাবে নবীজি থেকে তাদের পারিবারিক জীবন সামাজিক জীবনের ইহুদিদের ধর্ম হল যখন কোন নারীর পিরিয়ড শুরু হয় হাইস শুরু হয় তারা তার সাথে আর খায় না ঘরেও থাকে না তাকে নাফাক মনে করে হাইজ অবস্থায় তাদের সাথে মেলামেশা করোনা আলব দুইশো বাইশ নম্বর আয়াত তখন নবীজি এই আয়তার ব্যাখ্যা করে বলে দিলেন এসন পিরিয়ড অবস্থা নারীদের সাথে সব কিছু করবা ঘরে থাকবা তাদের রান্না খাবা একসাথে ঘুমাবা সব করবা শুধু মিলামেশা করা যাবে না আর সব ঠিক আছে ইহুদের কাছে যখন এই বার্তা পৌঁছলো যে নবী সাল্লাম পিরিয়ড অবস্থায় নারীদের সাথে একসাথে ঘরে থাকতে অনুমতি দিয়েছেন একসাথে খেতে অনুমতি দিয়েছেন সবই অনুমতি দিয়েছেন তখন তারা বললো মায়ুরিদু হাজার মিন ইল্লা যে এই ব্যক্তিটি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম ইনি আমাদের জীবনে যাই আমরা করি এটার উল্টা করা ছাড়া তার কোনো কাজ নেই সেটা বিপরীত করবেই তারা বুঝলো তখন উসাদ হুদায় রাজি আল্লাহ তিনি আসলেন আবাদ আসলেন বলেন ইয়া রাসুল আল্লাহ যে ইনাল ইহুদা তা কুলো কাজা ইহুদিরাতে এমন এমন বলছে আপনাকে যে আপনি তাদের সব বিষয়ে খালি বিরোধিতা করেন আমরা কি তাহলে নারীদের সাথে আমরা মেলামেশা করব না নবুজি চেহারা চেঞ্জ হয়ে গেল রাগে পরিবর্তন হয়ে গেল আমরা মনে করলাম যে তিনি খুব ভিতরে ভিতরে প্রচন্ড রুদ্ধ হয়েছেন ওরা নবীজির চেহারা রাগ দেখে এই দুইজন সাহাবি বেরিয়ে গেলেন তারপরে কিছু হাতিয়ে আসলো দুধের হাদিয়া নবীজির কাছে আসলো নবী ইসাল্লা সাল্লাম ওই দুই লোকের পেছনে পাঠালেন যে এদেরকে নিয়ে আসো হাসা কাহুমা তারপরে তাদেরকে নবীজি দুধ পান করালেন তখন আমরা বুঝলাম যে না নবীজি খুব একটা রাগ করেননি তাদের পছন্ই শুনে তিনি অতবাক হয়েছিলেন যে কিভাবে ইহুদিদের মতো তারা পিরিয়ড অবস্থায় স্ত্রীদের সাথে মিলামেশার অনুমতি চাচ্ছে এটা তো ইসলামে একেবারে গরিত সর্বক্ষেত্রেই মকদুব আলহিম এবং দলিনের পথ পরিহার করতে হবে আজকে বিষয় আজকে মুসলিমরা টিভির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আজকে যা পায় পশ্চিমে তাই অনুকরণ করতে শুরু করেছে আমাদের সমাজে বিবাহ বহির্ভূতভাবে কোনো নারী কোনো পুরুষের সাথে কোনো সংস্ক্রম রাখতেই পারে না আজকে খ্রিস্টান সমাজের মতো ইহুদি সমাজের মতো আমাদের সমাজে মেয়ে বন্ধু ছেলে বন্ধু রাখা শুরু হয়ে গেছে এটা জাহিমের পথ জ্বলন্ত আগুনে জলার পথ দলিনের পথ এটা তাদের রাস্তা তারা বানিয়েছে ইহুদিরা বিশেষ করে ভোগবাদী বস্তুবাদী যাদের জ্ঞানের চূড়ান্ত বিষয় হলো এই দুনিয়ার ভোগ বিলাস কাদের পথে গেলে তো এই তরুণ তরুণীদেরকে জাহার নামে যেতে হবে আল্লাহর গজবে পড়তে হবে মা আহাদুন আল্লাহর মন্দ জিনিসকে ঘৃণা করার মতো এত বেশি ঘৃণাকারী আর কেউ নেই মন্দ আল্লাহ এত বেশি ঘৃণা করেন এজন্য জিনা হারাম করেছেন বিচার হারাম করেছেন যত অস্থিরতা আছে সব হারাম করেছে এগুলি যাহার নামে নেবে নাল সাল্লাম রাত্রে তিনি দেখেছেন একটা গর্তের ভিতরে উলঙ্গ নারী পুরুষ আর দাও দাও করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিখা যখন উপর দিকে উঠে আসে এত প্রচন্ড তেজি আগুন যে আগুনের ধাক্কায় তারা উপরে চলে আসে আবার যখন ওটা একটু কমে যায় তারা নিচে গিয়ে পড়ে আবার আজকের কৃষ্টি কালচারে নারীদের প্রদর্শনী কিভাবে চলছে কোন কিছু বিজ্ঞপ্তি দিতে গেলে একজন তরুণী মেয়েকে এনে অর্ধ করে সামান্য স্বল্প বসনা করে তাকে প্রদর্শনী করা হচ্ছে এগুলি তো ইউদি খ্রিস্টান মাকদুব আলহিমদের রাস্তা মেয়েরা গান গাচ্ছে পুরুষদের সামনে রাস্তা তারা গায়িকা হচ্ছে নায়িকা হচ্ছে এগুলি কি এগুলি সব গজবদের রাস্তা কিভাবে হারিয়ে গেছে আজকে একদল মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম আর বৃহত্তর অংশটি ঠিক আছে তাদের নারীরা কখনো নাচতে যায় না সিনেমা হলে সংস্কৃতিতে ড্যান্স করতে যায় না যাবে না কোনো দিন ইনশাল্লাহ কেমত পর্যন্ত তারা এই পথে থাকবে এসব ফিতনাকে যারা ডিনাই করে আল্লাহ তাদের অন্তরকে একেবারে আলোতে উজ্জ্বল করে দেন আসমান জমি যতদিন থাকবে তারাও ততদিন ইমানের পর থাকবে ইনশাআল্লাহ ভাই বোনেরা অতএব যাদের পথে চলা যাবে না তাদের পথে আপনারা চলবেন না ওটা জাহার্নামের পথ সে পথে গেলে আর জাহান্ন পাওয়া যাবে না আল্লাহ আমাদের রক্ষা করুন মকদুবল দোলিনের পথ থেকে হেফাজত করুন তাম সৃষ্টির জন্য ওহ হামাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা 5:30 টায় বাপ্তুনর প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিএস বাংলায় স্যাটারেজ প্রভাইড ইন মুসলিম অর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 ছিল সৎ কাজের নির্দেশ দিবে